হাকিম যখন করবে বিচার এজেলা সে বসিয়া হাকিম যাখন বেবিচার এজে লা বসিয়া নাই পাহাড় নেবে তোমায় আসামি সাজায় নাই পাহাড়াই নেবে তোমায় আসামি সাজায় হাকিম যখন কোর বেবিচার এজেলা সে বসিয়া হাকিম যখন কর বেবিচার এজেলা বসিয়া নাই পাহাড়ায় নেবে তোমায় আসামি সাজায় নাই পাহাড়ায় নেবে তোমায় আসামি সাজায় শেষ বিচারে রাদালতে করবে মানুষ ভিড় কার আগে কে যাবে সেথায় সবাই যে অস্থির শেষ বিচারে রাদালতে করবে মানুষ ভিড় কার আগে কে যাবে সেথায় সবাই যে অস্থির হাকিম সে যে সেই যে দয়াল থাকে বসিয়া নাই পাহাড়ায় নেবে তোমায় আসামি সাজায়া হাকিম যখন কোর বেবিচার এজেলা বসিয়া হাকিম যখন কোর বেবিচার এজলা বসিয়া নাই পাহাড়াই নেবে তুমায় আসামি সাজায় নাই পাহাড়াই নেবে তুমায় আসামি সাজায় পাপের বোঝা যদি কারো ভারী হয়ে যায় কপাল পোড়া সেই যে হবে থাকবে নাও পায় পাপের বোঝা যদি কারো ভারী হয়ে যায় কপাল পোড়া সেই যে হবে থাকবে নাও পায়ফসি করে সেদিন যাইবে কাটিয়া নাই পাহাড়ে নেবে তোমায় আসামি সাজায়া হাকিম যখন করবে বিচার এজেলা সে বসিয়া হাকিম যখন করবে বিচার এজেলা সে বসিয়া নাই পাহাড়াই নেবে তোমায় আসামি সাজায়া নাই পাহাড়াই নেবে তোমায় আসামি সাজায়া নে কি বোদি হবে যাচাই মিজানের পাল্লাই কেউ যাবে রে শান্তিপুরে কেউ বাজেল খানায় নেই বোধী হবে যাচাই মিজানের পাল্লাই কেউ যাবে রে শান্তিপুরে কেউ বাজেল খানায় নিজের দোষে হইলে দোষী মরবে কা নাই পাহাড়াই নেবে তোমায় আসামি সাজায় হাকিম যখন কর বেবিচার এজেলাছে বসিয়া হাকিম যখন কোর বেবিচার এজেলাছে বসিয়া নাই পাহাড়াই নেবে তোমায় আসামি সাজায় নাই পাহাড়াই নেবে তোমায় আসামি সাজায় दाई पहाड़े तुमी सजाया दाई पहाड़े तुमी सजाया